প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না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 কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে ই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 আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। ওলু আজতানা লিতাফিকনা আন আলহাতিনা ফাতিনা বিমা তা'দুনা ইন কুনতুম মিন তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবী থেকে নিবৃত করতে আগমন করেছ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও তা নিয়ে আসো সে বলল এই জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে আমি যে বিষয় সহপ্রীত হয়েছে তা তোমাদের কাছে পৌঁছাই কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায় فلم ما راوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا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 তার পালন আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে অতঃপর তারা বেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগর হল না আমি অপরাধিক সম্প্রদায়কে এমনি ভাবে শাস্তি দিয়ে থাকি কুমতি হুম সর ঈদ হুম أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেইনি। আমি তাদেরকে দিয়েছিলাম কর্ণ চক্ষু ও হৃদয়। কিন্তু তাদের কর্ণ চক্ষু হৃদয় তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াত स्वीकार करलो तस्ती ग्रास कराँ ठाक्रूप करोम आशेपाशे जनपद समूह ध्वस कर दिए बार बार आयात समूह सुनिए जाते फिर आसे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 फिर गुसे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 হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের গোনাহ মার্জনা করবেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না से पृथ्वी आल्ला के अपारे आल्लातीत सहाी थे लोक प्रकाश पथभ्रष्ट लिप्त उठ আলা তারা কি জানে না যে আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি তিনি মৃতকে জীবিত করতে সক্ষম কেন নয় নিশ্চয় তিনি সব বিষয় সর্বশক্তিমান যেদিন কাফিরদেরকে জাহান নামের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের পালন কর্তা শপথ আল্লাহ বলবেন আজাব আঃন করো কারণ তোমরা কুফ্রি করতে উল্লাহু রৌন মেল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 एट सुस्पष्ट अवगति एख तार धंसप्राप्त जरा पपाचारी सम्प्रदाय